শাইখ আহমদ মুসা জিবরিলের তাহফসিরের বাংলা অডিওবুক সিরিজ পরিবেষ্টিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার শো-র জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি গত পর্বে আমরা দেখেছিলাম উসুল আল্লা লেখক এলমকে সংজ্ঞায়িত করেছেন তিনটি বিষয়ের মাধ্যমে আল্লাহর ব্যাপারে জ্ঞান নাবী মোহাম্মদ সাল্লু আলাইহ সাল্লামের ব্যাপারে জ্ঞান এবং দিন ইসলামের ব্যাপারে জ্ঞান আমরা আলোচনা করেছিলাম মা আরেফাতুল্লাহ বা আল্লাহকে জানার ব্যাপারে আজ আমরা আলোচনা করব এলমের সংজ্ঞার অন্য দুটো অংশ নিয়ে এলমের সংজ্ঞা দিতে গিয়ে মা পর লেখক বলেছেন ও মা আরেফাতহি সাল্লাহু আলিহ্লাম অর্থাৎ এলমের আরেকটি অংশ হলো আপনাকে অবশ্যই নাবী মুহাম্মদ সাল্লু আলি ওসাল্লামকে চিনতে হবে তার সম্পর্কে জানতে হবে নাবী সাল্লাহু আলি ওসাল্লামকে চেনা হলো এলম এটি হলো সেই জ্ঞান যার কারণে রসুলুল্লাহ সাল্লাহু আলহিহ্লাম যা কিছু এনেছেন এবং যা কিছু আমাদেরকে জানিয়েছেন কোনো ব্যক্তি তা নির্দ্বিধায় মেনে নেয় তিনটি মৌলিক নীতি নিয়ে আলোচনার সময় আমরা এই বিষয় নিয়েও ইনশা আল্লাহ বিস্তারিত আলোচনা করব। নবী মুহাম্মদ সাল্লাহু আলহিহি হুসাল্লাম যা কিছু আমাদের জানিয়েছেন তার সব কিছুই আপনাকে সত্য বলে স্বীকার করতে হবে এবং আপনাকে সেটির সত্যায়ন করতে হবে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 যা কিছুর ব্যাপারে তিনি আমাদের অনুৎসাহিত করেছেন সেগুলো আমাদের ছেড়ে দিতে হবে যে নাজিলকৃত আইনসহ তিনি সেই আইন দিয়েই আপনাকে বিচার করতে হবে আল্লাহর যে কোনো বিচার ও রাসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামের যে কোনো নির্দেশের ব্যাপারে আপনাকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে হবে কেবল তাদের মেনে চললেই হবে না বরং আপনার জন্য যা কিছুই নির্ধারিত হয়েছে তাদের পক্ষ থেকে তা আপনাকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে হবে নাবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের ব্যাপারে জ্ঞানের অর্থ হল এ সত্য জানা যে তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল নাবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকে চেনার অর্থ হল আপনার অন্তর এ মানুষটির প্রতি ভীষণ ভালোবাসা ও আনুগত্যে পরিপূর্ণ হওয়া আপনি তাকে যত ভালোবাসবেন ততই সত্যিকার ভাবে তাঁর অনুসরণ করবেন قل إن کنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন সূরা আলে ইমরান আয়াত 31 আল্লা সুবাহন আপনাকে ভালোবাসবেন এর একটি পূর্ব শর্ত হলো আপনাকে অবশ্যই নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে আপনাকে নবী মোহাম্মদ সাল্লাহ আলয়াল্লামের আনা বাণী বিশ্বাস করতে হবে তার দেয়া নির্দেশ মেনে চলতে হবে তার আনা হৃদায়তের অনুসরণ করতে হবে কেন কারণ আল্লাহর জানা এবং হৃদায়ত পাওয়ার একমাত্র মাধ্যম হল রাসুল্লাহ সাল্লিমকে চেনা আমাদেরকে যেসব বিধিবিধান হুকুম আহকাম অনুযায়ী জীবন জীবনযাপন করতে হবে তা আমরা নবী মুহাম্মদ সাল্লাহু আলি আস্লামের মাধ্যমেই পেয়েছি তাই নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে চিনতে হবে তার ব্যাপারে আমাদেরকে জানতে হবে সুতরাং এলম অর্জনের জন্য নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে চেনা তার ব্যাপারে জানা আমাদের জন্য আবশ্যক আর তাই লেখক এই বিষয়টিকে সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এক কথায় নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে জানা হলো ওইসব জ্ঞান অর্জন ও উপলব্ধি করা যার মাধ্যমে যে হৃদায়ত সহ রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে আমাদের কাছে পাঠানো হয়েছিল আপনি তা গ্রহণ করতে পারেন তার উপর ইমান আনা তার আদেশ নিষেধ মেনে চলা মূলত এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 65 আয়াতে বলেছেন ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজরা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া অতএব আপনার রবের কসম তারা মুমিন হবে না যতক্ষণ না নিজেদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে বিচারক নির্ধারণ করে তারপর আপনি যে ফাইসালা দিবেন সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয় রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামকে কি শুধু পারস্পরিক মতবিরোধের ক্ষেত্রে বিচারক হিসেবে গ্রহণ করার কথা বলা হয়েছে আয়াত কি এখানেই শেষ হয়ে গেছে না তারপর আপনি যে ফাইসালা দেবেন সে ব্যাপারে নিজেদের অন্তরে কোন দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয় রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের যে কোনো নির্দেশ সম্পূর্ণ সমর্পণের সাথে গ্রহণ করতে আপনি বাধ্য করা ও ব্যাপারে আপনার হবে একান্ন নাম্বার আয়াতে বলা হয়েছে মুমিনদেরকে যখন তাদের মাঝে ফয়সালা করার জন্য আল্লাহ ও তার রাসুলের দিকে ডাকা হয় তখন মুকমিনদের উত্তর তো এই হয় যে তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম আর তারাই সফলকাম। যখন আপনি মানুষকে বলেন এই হলো কুরআনের বক্তব্য এই হলো হাদিসের দলিল দেখুন আল্লাহ এই ব্যাপারে এটি বলেছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এই ব্যাপারে এটি বলেছেন কিছু মানুষ বলবে না এসব কথা আমাদের জন্য প্রযোজ্য না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 কথা বলা হলে বলে তারাই হলো সফল সফল হবার তাদেরকে তেষট্টি নাম্বার আয়াতে আল্লাহ সুবাহ কাজেই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 এই আয়াতের তাফসিরে ইমামদের অনেকেই বলেছেন এখানে ফিতনা অর্থ হল শির্ক নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের অবাধ্য হওয়া আপনাকে শির্কের দিকে নিয়ে যাবে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 এলম বা জ্ঞানের তৃতীয় অংশটি হল ইসলাম সম্পর্কে জানা যেমনটি লেখক বলেছেন আল বাহু আলম বিল সল্লাহ অর্থাৎ রিল হল আল্লাহকে জানা নবী মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামকে জানা এবং ইসলামকে জানা শাব্দিকভাবে ইসলাম শব্দের অর্থ হলো সমর্পণ করা যেমনটা আমরা আগে বলেছি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 সুলা আল বাকারা আয়াত একশো লেখক বলছেন আপনাকে অবশ্যই ইসলামকে জানতে হবে আর এ ইসলাম হল মুহাম্মদ সাল্লাই এবং ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামের দিন পার্থক্য হল মুহাম্মদ সাল্লু আলি সাল্লামের আগমনের পর তার উপর নাজিলকৃত বিধিবিধান হুকুম ও নীতিগুলোর মাধ্যমে পূর্ববর্তী সকল ধর্মকে রহিত করা হয়েছে মুসা আলাইসাল্লামের সময়কার ইহুদিরা ছিল মুসলিম ঈসা আলাহি সাল্লামের সময়কার খ্রিস্টানরা ছিল মুসলিম তারা ঈসা আলাহি সাল্লামের শিক্ষার প্রতি নিজেদের সমর্পণ করেছিল মনে রাখবেন আমরা এখানে তাদের কথা বলছি যারা মুসা এবং ঈসা আলাহিসাল্লামের সময়ে পরিপূর্ণভাবে তাদের অনুসরণ করেছিলেন অর্থাৎ যারা ইমান এনেছিলেন আমরা তাদের কথা বলছি বর্তমানের যেসব ইহুদিও খ্রিস্টান আছে তারা যদি আসলেই মুসা এবং ঈসা আলাইস্লামের প্রকৃত অনুসারী হতো তবে তারা কুরআনে যা আছে তার অনুসরণ করত। এবং যা কিছু মুহাম্মদ সাল্লু আলাইহুয়া সাল্লাম তাদের অনুসরণ করতে বলেছেন তা নির্দ্বিধায় মেনে চলত যদি তারা সত্যিকারভাবেই তাদের ধর্মে বিশ্বাস করত তাহলে নবী মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লাম যা কিছু এনেছেন তারা তার সব কিছুর অনুসরণ করত। এটি স্পষ্ট সত্য এবং এতে কোনো সন্দেহ নেই যারা ইন্টারফেথ অর্থাৎ সংহতি কথা বলে মুসলিম তারা নিজেদের খেয়াল খুশিকে জায়েজ করার জন্য আল্লাহ সুবাহ আয়াতের বিকৃত অর্থ করে আল্লাহ সুবাহ সুরা আল বাকার নাম্বার আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা আমানূ ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়َصাঈবীন মান আমানা বিল্লাহি ওয়াল-ইয়াউমিল আখির ওয়া আমিল সলিহান ফালাহুম আযরুহুম ইনদা রব্বিহিম ওয়ালা হাওফুন আলাইহিম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 আমাদের বর্তমান সময়ে মুহাম্মদ সাল্লাহু আলিয়া নবুয়াতের পরে যদি মূসা এবং ঈসা আলহ্লামের কোনো সত্যিকারের অনুসারী থেকে থাকে তবে তারা তাদের রাসুল মূসা ও ইসার কথার অনুসরণ করবে এবং মুহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের অনুসরণ করবে যদি তারা আসলেই মূসা ও ঐসার অনুসারী হয়ে থাকে তবে তারা নবী মুহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করবে বাস্তবতা হল আমরাই হলাম মুসা এবং আইসা আলাহিসামের প্রকৃত অনুসারী কারণ তাদের নবুয়াতের একটি পূর্ব শর্ত ছিল যে তারা আল্লাহর কাছে শপথ করেছিলেন যদি তাদের জীবদ্দশায় মুহাম্মদ সাল্লাহু আলি ইসলামের আগমন ঘটে তবে তারা মুহাম্মদ সাল্লাহু আলাইস্লামের উপর ইমান আনবেন এবং তার অনুসরণ করবেন এটি ছিল তাদের নবী হওয়ার পূর্ব শর্ত যদি তাদের জীবৎ দশায় রসুল উল্লাহ সাল্লাহু আলি আস্লাম প্রেরিত হন তবে তারা পর্যন্ত বাধ্য ছিলেন নাবী মোহাম্মদ সাল্লাহ আলি আস্লামের অনুসরণ করতে তাদের জন্যই ছিল এই শর্ত তাহলে তাদের উন্নতের জন্য অবস্থা কীরকম চিন্তা করুন মুসা এবং আইসা আলাই হিমুসাল্লাহু আসাল্লামের সময়কালেই যদি মোহাম্মদ সাল্লাহু আলাইহাসাল্লাম আসতেন তাহলে মুসা এবং আইসা আলাইহিমুসাল্লাম বাধ্য ছিলেন তার অনুসরণে আর তাদের দুজনের বছর পর আজও তাদের উম্মা আদেশ ও নিষেধের অনুসরণ করতে বাধ্য মূলত নিয়েছেন আল্লাহ সুবহানুবহানের একাশি নম্বর আয়াতে বলেন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 প্রত্যেক রাসুল আলিহাল্লাতুয়া সাল্লামদের এ শপথ করতে হয়েছে যে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আসলে তার অনুসরণ করতে হবে এটি রাসুলদের জন্যও বাধ্যতামূলক ছিল তাদের নিজেদের জীব দশাতেই তাহলে আজকে ব্যাপারটা কেমন হবার কথা এটি হলো ইসলামের উপর ইমান আজকের খ্রিস্টান ও ইহুদিরা মুসলিম না মুসলিম হলো তারাই যারা আল্লাহ এবং নবী মোহাম্মদ সাল্লাহু আলিহিহিউসাল্লামের উপর বিশ্বাস করে আমরা বিশ্বাস করি যে মূসা এবং আইসা আলাইহসাল্লাহসাল্লামের উপর বিশ্বাসের অংশ হলো এটি বিশ্বাস করা যে তারা তাদের উম্মাকে বলেছেন যে আল্লাহ তাদের শপথ করিয়েছেন মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওসাল্লাম প্রেরিত হলে তার অনুসরণ করার তাকে গ্রহণ করার নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম আর যারা ইন্টারফেস ডায়ালগ বা আন্তঃর্মীয় এসব জিনিসে বিশ্বাস করে এই আয়াত হলো তাদের জন্য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 اليوم اكملت لكم دينكم و اتمامت عليكم نعمتي و رديت لكم الاسلام دين آج امي تمام در جنو تمام در دين كه پرنو كرلام ار تمام در اوپر امر نعمت شم پرنو كرلام ايبون تمام در جنو دين هشه اسلام كه سراء المائده آيات تين.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 ইসলামের সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আলাই আল্লাহ রসুল নামাজ প্রতিষ্ঠা করা জাকাত দেয়া রমাদান মাসে রোজা রাখা আর সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাওয়া এগুলো কেবলমাত্র ইসলামের যেসব আমল আছে সেগুলোর বিষয় না বরং ইসলামে আমলের যে মূলনীতি আছে সেগুলোরও বিষয় ইসলামে আমলসমূহের ভিত্তি কী সেটা জানা সেগুলোর প্রতি আত্মসমর্পণ করা এবং সেগুলোর অনুসরণ করাও ইসলামের অংশ তাহলে আমরা দেখলাম লেখক রিল্মের সংজ্ঞা দিয়েছেন যে রিল্ম হলো আল্লা সুবাহানাহ আতলাকে জানা নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে জানা এবং আল্লাহর দিনকে জানা আমরা এগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করলাম কারণ যখন আমরা দিনের তিনটি মৌলিক নীতি নিয়ে কথা বলবো, তখন আমরা এই তিনটি বিষয় নিয়ে আবারও আলোচনা করব। কবরে এ তিনটি বিষয়েই আপনাকে প্রশ্ন করা হবে এগুলোই হলো উসুল্লা সালাসা তিনটি মৌলিক নীতি যেটা নিয়ে আমাদের মূল আলোচনা এখানে আমরা সংক্ষিপ্তভাবে এগুলো নিয়ে আলোচনা করলাম কারণ লেখক এলমকে এ তিনটি বিষয়ের মাধ্যমে সংজ্ঞায়িত করেছেন এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসরিন মিডিয়ার ফেসবুক পেজ ডবু ডিউ ডবসবুক ডল্যাশ মুবশি